প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর সাদা সাধন করতে হবে আল্লাহ পবিত্র প্রতিটি প্রাণী মৃত্যুর সাদা সাধন করবে আপনি বলে দিন মৃত্যু যার থেকে তোমরা পালন করছো সে অবশ্যই অবস্থান করো লিক আজল ই প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্যে একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ সুবাহ নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুটকার দেওয়ার আদেশ দিবেন অত পর ফেরস্তা সিংহায় ফুঁসি দেবেন ফলে পৃথিবী ও পাহাড় শুভ উত্তোলিত হবে চুম্ব বিচূর্ণ হয়ে যাবে আকাশ খেটে হয়ে যাবে এবং নক্ষত্র ঝরে পড়বে সূর্য তাহার হবে সেদিন কে আমাদের ভূমিকম্প কে আমাদের ভয়াবহ অবস্থা রেখে সকলেই মিত্র বরণ করবে আন্দা তারা বলছেন يوم ترونها تذهل كل مرضعة عم رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد امانوش تمت مدين قتبالك في حياته استيقامت الناس اكبرن قردبان সেদিনী ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজাবই হবে কঠিন وحملت الارض والجبال فدكتا دكتا واحدا وطبور جخل سنجا افوك تياها بي اكت مطلف ارجو مينو فربوط ملك اكتولي تكره بي ام المطل اكت اختي اجل جل بجل جل إذا السماء فترت وإذا الكواتف تسرت وإذا البحار فجرت وإذا القبور بعفرت علمت نقص ما طدمت وأخرت جخل أسمان بذلنا بي मान कटे टुकड़ो टुकरू पे जा नक्षत्र गो झड़े पड़े और जख समुद्रग के ताले तोला कबर गो को उन्मोचित करा तक प्रत्येके जानते से आगे की पाखिए पाखिए সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ প্রতিটি সাদ হয়েছে আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিস ধ্বংস হয়ে যাবে কুল্লু মানব বর্ণিত হয়েছে যখন ইস্তফিল আলী সুৎকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মৌত মৃত্যুর ফিরেস্তা এসে আল্লাহ তে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে আর আপনি তো হলেন হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাইনী কাইল মরে গেছে আল্লাহ জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরোশ বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তা বলবেন আরো বহনকারীদের কেউ মরতে হবে তা আলীহি সাল সালাম বলবেন হে আমার লব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ আজরাইল আজরা আলহি সালসাল্লামকে বলবেন তুমি তো আমার মাকলেও সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণাৎ করে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুভান হুয়া তারা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিনবার বলবেন আনাল চব্বার আনাল চব্বার আনল চব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী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 রাজা বাচ্চারা কোথায় প্রতাপশালীরা কোথায় অহংকারীরা কোথায় তখন আল্লাহ তালা সূহ্য তিনি তিনবার উত্তর দিবেন আজকের সার্বভৌমত্ব আজকের রাজত্ব আজকের আখিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ